আবু সৈদ রাজি আলাহ হতে বর্ণিত নাবী সাল্লু আলয় সাল্লাম বলেছেন ভবিষ্যতে মানুষের নিকট এমন এক সময় আসবে যে তারা জিহাদ করবে তখন তাদেরকে বলা হবে তোমাদের মধ্যে এমন কোনো লোক আছেন কি যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সঙ্গলাভ করেছেন তখন তারা বলবে হ্যাঁ তখন তাদেরকে জয়ী করা হবে অতপরও তারা আরও জিহাদ করবে তখন তাদেরকে বলা হবে তোমাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি সাহাবাদের সঙ্গ লাভ করেছেন তখন তারা বলবে হ্যাঁ তখন তাদেরকে জয়ী করা হবে